বহুদিন আগে বরফে ঢাকা এক ক্রিসমাসের সকালে বড় নীল দরজায় কে যেন কড়া ক্লেরা পা একটু দেখো তো কে এসেছে বিশেষ কেউ এসেছে এই আশা এক প্লেরা ছুটতে ছুটতে সিঁড়ি দিয়ে নামলো আর দেখলো যে সত্যি বিশেষ একজন এসেছে তাহলে তোমার এই ক্রিসমাস এর খেলনা গুলো আমি ফেরত নিয়ে যাই আমার কথা ফেরত নিচ্ছি আমি এখনো ছোট গতবার যে ব্যালেরিনাটা বানিয়ে দিয়েছিলে তার মতো ছোট্ট আঙ্কল জ্যাক খেলনা বানাত আর প্রতি বছর ক্লেরা আর তার ভাই ফ্রিডের জন্য মানুষের মতো দেখতে খেলনা তৈরি করত ক্লেরার ওই খেলনাগুলো এত প্রিয় ছিল যে সে আলমারিতে যত্ন করে ওগুলো রেখে দিত তার কাছে ছিল টিনের সেপাই জলদস্যু বালেরিনা ঘোষ সবার ট্যাঙ্ক বড় বড় ট্রাক এরকম অনেক খেলনা আর অন্যদিকে ফ্রিডস নিজের খেলনা যত্ন করে রাখত না মেঝেতে তোমরা বাচ্চা তাই জানো যে তোমাদের আমি না বলতে পারবো না ঠিক আছে আচ্ছা শোন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 বাক্স খুলে দেখে তার ভেতরে একটা ইঁদুর যোদ্ধা রয়েছে ধারালো দাঁত দেখে তার বেশ ভয়ই লাগছে এটা একদম আসল বলে মনে হচ্ছে ক্লারা দেখো দেখো মনে হচ্ছে যেন এই মাত্র যুদ্ধ করে এলো কিন্তু ক্লেরা যেন শুনতেই পাচ্ছে না সে অবাক হয়ে তার খেলনার দিকে আছে। এটা ছিল একটা নাট ক্র্যাকার তার ছিল টিয়া পাখির মতো লম্বা নাক আর মাথাটা ছিল শরীরের থেকেও বিশাল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 আর ঠিক সেই জন্যেই আমি তোমাকে এই খেলনাটা দিয়েছি ক্লেরা আমি জানতাম নাটক্রাকারের লম্বা নাক আর বিরাট মাথা হওয়া সত্ত্বেও ওকে তোমার ভালো লাগবে ও খুবই সাহসী এক যুবক কিন্তু জানো তো ও এরকম দেখতে ছিল না সে আবার কি কোনো গল্প আছে বুঝি তোমাকে বলতেই হবে আছে তো এসো এখানে বসো এবার ভালো করে মন দিয়ে শোনো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 দূর করে দাও ওকে এই কথা শুনে দাসী খুব রেগে গেল আপনি শুধুমাত্র নিজের কথা ভাবেন যারা আপনার সেবা করে তাদের কোনো দামই নেই আপনি বোঝেন না যে হবে। আর সেই দিনই ফিরে পাবেন আপনি আপনার সুন্দর পুরনো রূপ রানী সেখানে বসে কাঁদতে লাগলো আমার মুখ এবার আমি কি করব? আমি জানি না কিভাবে বাদাম ভাঙতে হয় কি করে আমি সবচেয়ে শক্ত বাদামটা ভাঙব ঠিক তক্ষুনি নাটক্র্যাকার এলো। ও কিন্তু আমি পারি আপনার জন্য আমি ফাটিয়ে দেব রানিমা তাই নাটক্র্যাকার সবচেয়ে শক্ত বাদামটা ফাটিয়ে দিল আর তক্ষুনই অভিশাপ চলে গেল কিন্তু আরে আমার মুখের এ কি হলো। নাটক্র্যাকারের নাক লম্বা হতেই থাকলো। আর মাথা বড় হতে থাকলো কিন্তু রানী যেন দেখেও দেখলো না ওই তো অন্যায় রানী তো খুব খারাপ জানি তো এবার বুঝলে যে কেন তোমার নাটক্রাকার রকম দেখতে ওর না আমার এখনই নাটক্রাকার চাই দুজনে খেলনাটা নিয়ে এমন টানাটানি করলো যে নাট হাত খুলে গেল এবার ফ্রিডস খেলনাটা ছেড়ে দিল আমার আমার ভুল হয়ে গেছে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 একদল ইদুর তার পেছনে চলে এলো সবাই যেন তাকে আক্রমণ করবে প্লেরা উঠে দাঁড়িয়ে ইদুরগুলোকে গুলোকে তাড়াতে চাইল আর তখন বুঝতে পারলো যে ও নিজেও ইদুরদের মতোই ছোট ও তখন ভয় থাকতে লাগলো আর ঠিক তখনই নাটক্রাকার জীবন্ত হয়ে গেল ও না ক্লেরা ও দৌড়ে গিয়ে ক্লেরার আলমারির সামনে দাঁড়ালো শোনুক ক্লেরার খুব বিপদ ওকে আমাদের বাঁচাতে হবে এসো আমার সাথে এসো সবাই তাদের প্লেয়া গেল আর সঙ্গে সঙ্গে গেল খেলনারা খুবই লড়াই করল কিন্তু তাদের চেয়ে ইঁদুরের সংখ্যা অনেক বেশি ছিল নাটকাকার নিজে খুব আহত হল আর তখন ধীরে ধীরে ইঁদুররা তাকে ঘিরে ধরল ও নেতাকে মাটিতে লাগলো আর ক্রিসমাস ট্রি ঝলমল করতে লাগলো নাটক্র্যাকার এক সুন্দর রাজকুমারে পরিণত হলো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 জীবন্ত হয়ে গেছে আর ইদুর সেনাপতিটা আর দুজনের কি যুদ্ধ আর সব ক্যান্ডিগুলো নাচছিল আর কেউ ওর কথা বিশ্বাস না করলেও প্লেরার কিন্তু রাগ হল না কারণ সে তার নাটক্রাকারকে বিশ্বাস করেছে সে জানতো বড় হয়ে একদিন